সুপ্রিয়া এতক্ষণ আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর যৌথ পরিবেশনা মাওলার দিদার অ্যালবামটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম এইচ এম ওসমানগনি আল মুজাহিদী আকমল হোসাইন ফাহুল ইসলাম হাফেজ ইব্রাহিম আল হাদি হাফেজ সফিকুল ইসলাম মাহমুদ ইবনে নাজমুল হুদা এবং কে এম ফয়জুল্লাহ ক্যাসেটটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম আনোয়ার হোসেন টিটু ও আরিফুল ইসলাম অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন প্রদীপ শিল্পগোষ্ঠী চর্মনাই বরিশাল আর উপস্থাপনায় ছিলাম আমি সিফাতুল্লাহ আল সাদি মোবাইল শূন্য এক সাত দুই এক তিন তিন শূন্য আল্লাহ হাফিজ